আয়সা রাজিল্লাহ তাল্লাহ্তে বর্ণিত তিনি বলেন বুয়াস যুদ্ধ এমন একটি যুদ্ধ ছিল যা আল্লাহ তাল্লাহ তাররসুল সাল্লাহ আল্লাহাল্লাম এর অনুকূলে হিজরতের পূর্বেই সংঘটিত করেছিলেন এ যুদ্ধের কারণে তারা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছিল এবং এদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এই যুদ্ধে নিহত ও আহত হয়েছিল আল্লাহ তালা এ যুদ্ধ ঘটিয়েছিলেন এ কারণে যেন তারা ইসলাম গ্রহণ করে নেয় ইবনু আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন সাফা ও মারোয়ার মধ্যে অবস্থিত বাতনে ওয়াদি নামক স্থানে সাই করা সুনাত নয় জাহিলি যুগের রাই কেবল সেখানে সাই করত এবং বলত আমরা বাথা নামক জায়গাটি তাড়াতাড়ি দৌড়ে পার হব